যেখানে আমরা শেষ করেছিলাম কথাটা তা ছিল এই যে ইমানকে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত পছন্দ করেন এবং তার উল্টো কুফুরকে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত ঘৃণা করেন তাহলে ইমানকে ভালোবাসেন এ ব্যাপারে অনেক কথা বলেছি তাহলে আপনার সামনে একটা আইডিয়া হয়ে যাবে যে মহান আল্লাহ তালা কাফেরকে এবং কুফুরকে কত ঘৃণা করেন চিন্তা করুন যে সমস্ত লোকেরা আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইমান আনেনি এবং তারা ওই অবস্থায় মরে গেছে তাদের জন্য আল্লাহ তালা বলছেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আল্লাহর সমস্ত ফরিস্তাদের পক্ষ থেকে অভিশাপ এবং যত দুনিয়াতে মানুষ আছে সমস্ত মানুষের পক্ষ থেকে তাদের উপরে আল্লাহর অভিশাপ নাজিল হতে আছে তাহলে একটি মানুষের উপরে অভিশাপ নাজিল হওয়া এটা কি কতখানি তার যেন মঙ্গল হতে পারে আপনি বলবেন অভিশাপ কি অভিশাপের আসল অনুবাদ হচ্ছে আলবদ আন মাজান্নাতির রাহমাতে রাহমাত থেকে বঞ্চিত হওয়া এটাই হচ্ছে অভিশাপ দুনিয়ায় বাঁচবো একটা প্রাণী হিসাবে অথচ আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে আমি তার রহমত থেকে বঞ্চিত থাকবো তিনি আমার উপরে রকম করুণা করবেন না তিনি আমাকে রকমের দয়া দেখাবেন না তাহলে আমি এবং আমার মালিক তার ভেতরে কি সম্পর্ক আছে তাহলে এই সম্পর্কে কি সুখের আমার উপরে তার রহমত নাজিল না হয়ে আমার উপরে যদি আল্লাহর পক্ষ থেকে জাহমাত নাজিল হয় তাহলে আমার এই জীবনটা তো বৃথা এবং সেখানে অভিশাপের কথা বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ মালায়কাদের পক্ষ থেকে অভিশাপ এবং সারা পৃথিবীর মানুষের পক্ষ থেকে অভিশাপ তাহলে কুফুরকে আল্লাহ রব্বুল আলমিন কত চরমভাবে ঘৃণা করেন তা এখান থেকে অনুমান করা যাচ্ছে খুব সহজেই শুধু এই কথাটাই নয় আরও আপনাকে বলি যে কুফুরকে মানুষই শুধু ঘৃণা করে না এর থেকে আরও যদি একটু নিচে নেমে আসি তাহলে জীব জগৎ পর্যন্ত তাদেরকে ঘৃণা করে জড়জগৎ তাদেরকে ঘৃণা করে কেন যে সে আল্লাহর সাথে বিশ্বাস ঘাতকতাকারী অথচ সারা পৃথিবীতে যত জড় জগৎ জীবজগত আছে তারা কেউ কোনো দিন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না কিন্তু বিবেকবান প্রাণী হয়ে বুদ্ধিমান প্রাণী হয়ে মানুষওই পারে যে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে এ এর ধৃষ্টতা কত বিশাল এবং এই ধৃষ্টতার কারণেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার উপরে শুধু আমার জাহামাত নাজেল হয় না তার উপরে আমারই শুধু অভিশাপ নাজেল হয় না মালায় অভিশাপ নাজেল হয় সমস্ত মানুষের নাজেল হয় এবং জীবজন্তু গাছপালা এরা পর্যন্ত তাদেরকে ঘৃণার চোখে দেখে বন্ধুগণ এই মর্মে আপনাকে একটা কথা বলি কেয়ামত যেদিন সন্নিকটে আসবে যখন সারা দুনিয়াকে আল্লাহরবুল আলামিন শেষ করে দেবেন ইহ জগতের শেষ প্রান্তে যখন আমরা পৌঁছে যাব যেদিন দুনিয়াটা শেষ হতে বসবে সেই সময়ের কথা বলা হয়েছে যে এক একজন মুসলমান এবং এক একজন কাফির কে কতটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ভালোবাসার পাত্র আর কে কতখানি ঘৃণার পাত্র তা এখান থেকে অনুমান হয়ে যাবে যে একজন লোক একজন ইহুদি সে বাঁচার তাগিদে একজন মুসলমানের হাতে ধরা দেব দিয়ে হয়তো আমার কত কি হবে তো তা না করে সে তাদেরকে দেখে পালাবে লুকোবে যে যদি কোনো রকমের হাত থেকে আমি রক্ষা পাই এই প্রাণে বাঁচাবার তাগিদ নিয়ে সে পাথরের আড়ালে পর্বতের আড়ালে লুকাতে যাবে যেহেতু সে কাফের মানে আল্লাহকে বিশ্বাস করে না তার জন্য তার পরিণামটা কি আসছে যে পাথরের আড়ালে নিজেকে আড়াল করে নিয়ে একজন মমিন থেকে নিজেকে রক্ষা পাবে বলে এমন একটা নিরাপদ স্থানে গিয়েও তার রেহাই নেই পাথর আওয়াজ করে বলবে জাহাজুদ্দিন উক্তল হু এই মুসলমান আমার পেছনে লুকিয়ে বসে আছে এটা কে এটা ইহুদি যার আল্লাহর উপরে বিশ্বাস নেই সে আমার পেছনে লুকিয়ে আছেকে জলদি আসো এবং ধরো এবং তাকে হত্যা করো তাহলে একটা পাথর যদি কথা না বলে তাহলে হয়তো সে রিহাই পেয়ে যায় কিন্তু পাথর বাতলে দিচ্ছে যে হ্যাঁ এই ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে আল্লাহ রবুল আলমিন ঘৃণা করেন তো সেই সাথে সাথে অনুমান হচ্ছে যে একে একটা জড়জগত সে পর্যন্ত ঘৃণা করে এবং আসামিকে ধরিয়ে দেয় কেনবা ধরিয়ে দেবে না কেন দেবে না কেন বলি যেহেতু আপনি লক্ষ্য করে দেখুন যে এই পৃথিবীতে আমি জীব হিসাবে জন্ম লাভ করার পর যে আমি আল্লাহকে মেনেছিলাম মালিকের সাথে আমার সম্পর্ক ভালো আছে আমি তার ভক্ত দাস সুতরাং তার জামিন আমি চলছি সুতরাং তার রিজিক আমি খাচ্ছি সুতরাং তার দিয়ে আমি হাওয়াকে নাকে নিচ্ছি আমি তার সূর্যের তাপকে গ্রহণ করছি এভাবে আমি আল্লাহর নিয়ম থেকে উপকৃত হচ্ছি কেন উপকৃত হচ্ছি যেহেতু আমি তার ভক্ত দাস আমার জন্য শোভা পাই কিন্তু তোমার জন্য কি করে শোভা পাই তুমি কি করে সেটাকে শোভনীয় ভাবো নিজের জন্য কেন যে তুমি আল্লাহর জমিনে চলো অথচ এটা কি তোমার বিশ্বাস আছে যে আল্লাহর জমিন আমি চলছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার উপর দিয়ে মুমিন চলছে তার উপর দিয়ে কাফির চলছে মোমিন তো আল্লাহর হক আদায় করে দেয় কাফির কি তার আল্লাহর হক আদায় করে দেয় তাহলে একজন আল্লাহ রব্বুল আলমিনের অবদানকে সে ভোগ করে আল্লাহর নেয়ামতকে সে ভোগ করে অথচ সে বিশ্বাস ঘাতকতা করে আল্লাহ রব্গুল আলমিনের সাথে তাহলে সে যদি আল্লাহর পক্ষ থেকে অভিশাপের হকদার না হবে তাহলে আর কে অভিশাপের হকদার হবে আপনি জানেন জামিনের উপরে আল্লাহর নিয়ন্ত্রণ আছে কারুণের কথা নিশ্চয় শুনেছেন যখন দাম্ভিকতা ভরে অহংকার করে তার নিজের সৈন্য সামন্তদেরকে নিয়ে ঘোড়াই চড়ে রেশমের কাপড় পরে সোনার লাল ঘোড়ার পায়ে লাগিয়ে যতদিন পর্যন্ত কেয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর নামাক হারামি করার জন্য তাকে জামিনের ভেতরে প্রতিদিন প্রতিদিন প্রতিদিন ঢুকতেই হচ্ছে ঢুকতেই হচ্ছে ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে কেয়ামতের সন্নিকটে কেয়ামত যেদিন কায়েম হবে সেই দিন তাকে বের করা হবে জামিন ফুড়ে সে বেরিয়ে আসবে তখন জানা যাবে যে হ্যাঁ কেয়ামত আমাদের সন্নিকটে এসেছে তা না হতে গেলে এ কারণ এখন জামিন ফুটে কি করে বেরিয়ে আসছে তাহলে আপনি এবার বলুন আল্লাহ রাব্বুল আলমীরার অবদান হাওয়া তার অবদান পানি তার অবদান মাটি এর উপরে চলবে এবং তাকে বিশ্বাস করবে না তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে কি করে ভালোবাসতে পারেন এই জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে ঘৃণীত আল্লাহ তাকে কোনো দিন কোন আপনাকে এই মর্মে আরো স্মরণ করিয়ে দিই আল্লাহ রব্বুল আলামিন সুরা মুহাম্মাদের ভেতরে বলছেন যে সমস্ত লোকেরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা কুফরির ওপরে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনকে ওয়াহাদ শারিক বলে মেনে নিতে পারেনি অথচ তারা আল্লাহর দুনিয়াই তারা খাচ্ছে তারা আয়েস করছে তারা আরাম করছে তারা ওয়াট্টালিকায় বাস করছে যত রকমের নাজ এবং ন্যামাত যত রকমের সুখ এবং শান্তি সব কিছুকে তারা লুটে লুটা নিচ্ছে লুফে লুফে নিচ্ছে আর নিয়ে তারা ভোগ বিলাসী জীবন কাটাচ্ছে তাদের সম্বন্ধে আল্লাহ রবুল আলমিন কি বলছেন যদি তারা ঘৃণার পাত্র না হলো তাহলে এত কঠিন কথা আল্লাহ ব্যবহার করতেন না কঠিন শব্দ সেন্টিমেন্টে লাগার মতো শব্দ বিবেককে দংশন করবে এমন একটি শব্দ কি বলছেন ইয়া কলু না কামা তা কলুল আনাম ওই কাফির ওই বদ্দিন ওই আল্লাহকে যারা বিশ্বাস করে না সেই অবিশ্বাসীরা এরা খায় কেমন করে খায় যেমন করে গরু ছাগল ভেড়া বকরি এরা খায় ঠিক সেই করে তারা খায় তাহলে তাদের খাওয়া আল্লাহর নামতগুলোকে ভোগ করা তাদের উদাহরণ আল্লাহতালা কার সঙ্গে দিলেন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 সকল আমি সংগ্রাম করছি পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা আলম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 मृत्यु कमनाते ही चाहे तब जान्ला जीवित रखु जेपर्त जीवन पक्षे कल्याणकर मृत्यु दान कर छत्तर अनेक गुनाहर क्या करी दिन राकाल सन्धाय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 বার ফিরে আসছেন তার জন্য আপনাকে ধন্যবাদ কথা যেখানে ছেড়েছিলাম সেখানে আরম্ভ করি যে আল্লাহ রবুল আলমিন বললেন ই আকলুন আকা মাতা আকলুলনা আম এরা খায়, পশুদের মতো করে খায়। তাহলে কি সত্যি এরা পশুদের মতো করে খায় পশুরা যেভাবে খায় গোগ্রাসে খাই টি সেভাবেই খায়। তা নাহলে পশুদের সাথে তুলনা করার যুক্তিটা কোথায় যুক্তি সেটা নয় গোগ্রাসে খায়। হালাল হারাম বেঁচে খাই না এই জন্য নয় আল্লাহ রবুল আলমিনের এখানে মশলাহাত এবং তাৎপর্য যুক্তি হচ্ছে এই যে ছাগল ভেড়া গরু বাছুর এরা যেমন খায় তো খেয়ে দেওয়ার পরে এদেরকে কোনো কর্তব্য আছে এদের কোনো দায়িত্ব আছে আমি খেয়ে নিয়েছি সুতরাং এবার আমার একটা দায়িত্ব পড়ে যে আমি আল্লাহর মসজিদে যেতে হবে আমাকে নামাজ পড়তে হবে বা আমাকে রোজার পালন করতে হবে এমন কোন দায়িত্ব তাদের উপরে আছে তাদের উপরে কোনো দায়িত্ব নেই তারা দায়বদ্ধ নয় তাদেরকে আল্লাহ নেই কাজে খেলাম আবার ঘুরছি আমার ডান কি আমার বাম কি আমার সকাল কি আমার বিকাল কি চলছি কোনো গন্তব্য আমাদের নির্দিষ্ট নেই ছাগল ভেড়ায় যেমন গন্তব্য নির্দিষ্ট নেই তেমনি এই কাফির খেয়ে নিয়েছে তার মসজিদ নেই খেয়ে নিয়েছে তার নামাজ নেই খেয়ে নিয়েছে তার রোজা নেই তার নামাজ জিন্দেগি নামাজবিহীন জিন্দেগি ইনসানিয়তবিহীন জিন্দগি আল্লাহ রাবুল আলমিনের বিহীন জিন্দেগি যদি সবই এগুলো ফাঁকা আর নাগা থাকে তাদের সম্বন্ধে বলেছেন যেখানেই কথা বলেছেন কাফির সম্বন্ধে ব্যঙ্গ করে বলেছেন তাদেরকে রহস্য করে বলেছেন এবং তাদের ভয়ানক পরিণামের কথা আলোচনা করেছেন আমি একটা বলি আল্লাহর আলম বলছেন মোহর লাগিয়ে দিয়েছি তাদের কানের ভেতরে আমি পর্দা ফেলে দিয়েছি তাদের চোখের সামনে আমি এমন করে ঝাপসা টাটি লাগিয়ে দিয়েছি যার দরুন তারা দেখতে পাচ্ছে না যার কারণে তারা ন্যায্য কথাকে শুনতে পাচ্ছে না তাদের বুদ্ধির ভেতরে বিবেকের ভেতরে ন্যায্য কথার উদ্রেক হচ্ছে না তাদের কর্ম তা করা হয়েছে তাদের চরিত্র গুণে তা করা হয়েছে এবং কৃতকর্মের ফল হিসাবে তা আমি করে দিয়েছি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ালাহুম আজাবুন আজিম তাদের জন্য সাংঘাতিক বেদনাদায়ক আজাব রয়েছে কেয়ামতের কোটে বেদনাদায়ক আজাব ওয়ালাহুম আজাবুন আজিম আজিম শব্দটার মানে হচ্ছে ভয়ানক আল্লাহর আজাবের কোয়ালিটি আছে নিম্নমানের আজাব আছে এবং খুব ভয়ানক আজাব আছে তো তাদের জন্য আল্লাহ নির্বাচন করলেন কোনটা আজাবুন আজিম যেটা ভয়ানক আজাব তাই তার জন্য নিযুক্ত করা হলো আবু তালেব আমার প্রিয় নবীকে এমন এমন মুহূর্তে তিনি সহযোগিতা দিয়েছিলেন তার সহযোগিতা না থাকতে গেলে আল্লাহর নাবী তার নবতী জীবনকে আরও কত যে কণ্ঠকময় হয়ে যেত তা ভাবা যায় না অথচ সেই আবু তালেব আল্লাহ নবীকে বিশ্বাস করতে পারল না মরণের টাইমে নবীজি তাকে বলেছিলেন চাচা যান যদি শুধু এই কালমাটা আপনি একবার পড়ে নেন লাহ ইল্লাহ তাহলে আমি আমার আল্লাহর কাছে গিয়ে এটাকে নিয়ে বাদানুবাদ করবো হাত জুবহি আমি আল্লাহর সঙ্গে এটাই নিয়ে তোমার জন্য আমি কি করবো আল্লাহর সঙ্গে উকালুতি করব যে আল্লাহ আমার চাচা তো কালমা পড়েছে লাহ ইল্লাহ উচ্চারণ করেছে তাহলে সে কেন আজাদ প্রাপ্ত হবে না পারেনি মরে গেছিল তাকে কি দেওয়া হয়েছে নাবিকে ভালোবাসা দিতে গেলেও ইমান আনতে পারেনি বলে কুফুর কুফুরকে আল্লাহ কি সাজা দিলেন আল্লা রবুল আলমিনের নাবী যদি দোয়া না করতেন তাহলে তা কি হতো বলা যায় না কিন্তু এইটুকু হাদিসের ভেতরে আসছে ইন্মাতে আজাব বাবা তালিব কেয়ামতের দিন সব চাইতে হালকা সব চাইতে নিম্নমানের আজাব যদি কাউকে দেওয়া হয় আবু তালেবকে দেওয়া হবে সে কাফির শুধু আল্লাহ নবীর সহায়তা দিয়েছিল তারই দৌলতে আল্লাহ নবী চেয়েছিলেন আমার চাচা ইসলাম কবুল করুক তার পাশে বসেছিলেন চেষ্টা করেছিলেন তারই জন্য এইটুকুনি খাতির আল্লাহ রবুল আলমিন দিলেন যে কেয়ামতের দিন তাকে হালকা আজাব হবে কি আজাবটা হবে দুটো জুতো তাকে জাহান নামের পরিয়ে দেওয়া হবে তাতে এত পরিমাণ আগুন এবং এত তাপ এত তার ভোল্টেজটা বাড়িয়ে দেওয়া হবে যে পরে থাকবে পায়ে অথচ মাথার ঘিলু পর্যন্ত টক বক টকব করে ফুটতে থাকবে এটাকে বলা হচ্ছে আহ আনাল আজাব এটা হচ্ছে সব চাইতে আসান সব চাইতে নরম আজাব আল্লাহর কাছে যেখানে পায়ের জুতো মাথার ঘিলু পর্যন্তকে নড়িয়ে দিতে পারে ভাইজান কুফুর অত্যন্ত আল্লাহর কাছে লাঞ্ছিত রহস্য করে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ফাহাদু হুমেলা জাহিম এর মানে কি ফাহাদুমেলা সেরাতুল জাহিম তাকে জাহান নামের রাস্তা দেখিয়ে দাও জাহান নামের রাস্তা দেখিয়ে দাও জাহান নামের দিকে তাকে যেতে দাও ফাহাদু হেদায়ত শব্দটার মানে হচ্ছে ভালো কাজে ব্যবহার করা হয় অর্থাৎ নেক রাস্তা ভালো রাস্তা মঙ্গলের রাস্তার দিকে তাকে বাতলিয়ে দাও তাহলে হেদায়ত শব্দটাকে আল্লাহ তালা ব্যঙ্গ করে বলছেন কাফিরকে যে ওকে নামের দিকে হেদা রাস্তা দিয়ে দাও মানে হচ্ছে কি এমন প্রাণী যে এ কোনোদিন সত্য পথের দিশারী হবে না কাজে একে জাহান নামের পথের দিশারি বানিয়ে দাও তাহলে রহস্য নয় মা যখন রেগে যায় মায়ের ক্রোধ যখন বেড়ে যায় তখন অনেক সময় নিজের আদরের ধনকে বলে আই মজা দেখাচ্ছি তো ছেলেকে যে বলে আই তোকে মজা দেখাচ্ছি মা কি মজা দেখাবে আসতে গেলে তো মা তাকে মারবে থাপ্প লাগাবে কিন্তু ভাষাটা কি ব্যবহার করে যে আই তোকে মজা দেখাচ্ছি ঘৃণিত এত যে একে জীব ও পর্যন্ত বরদাস্ত করে না হুদহুদ দেখেছিল এটা অত্যন্ত ঘৃণিত একটা হুদহুদ নামের পাখি উড়তে উড়তে গেল আর তারপরে দেখল। দেখে বলছে কি যে উহ যা দুই নয়নে দেখলাম তাতে একে তো বরদাস্ত করার কথা নয় একটা সৃষ্টিকে পূজা দেয় পূজা করে শেষদা করে আর এক সৃষ্টি এত জঘন্যতম নমুরামি হজরত সুলাইমানকে এসে বললেন আমি এমন এই জিনিস দৃশ্য দেখে আসলাম হজরত সুলাইমান দেখা মাত্রই ব্যবস্থা নিলেন শেষ পর্বের দিকে আমি না গিয়ে শুধু এটাই দেখাতে চাই যে হুদহুদ এক প্রাণী তাকেও ঘৃণা লেগেছিল তাকে এটা মন্দ লেগেছিল যে আল্লাহর যেখানে উপাসনা হওয়ার কথা সেখানে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টিকে উপাসনা করে লোক এতটাই মূর্খামির অন্ত হয়েছে তাদের বন্ধুরা আমার ইতিহাস সত্য একটা কথা বলছি দ্বিতীয় যুদ্ধের সময়। সালাহুদ্দিন আউবি তার প্রতিপক্ষ রেজিনাল্ড এটা হচ্ছে একজন খ্রিস্টান রাজা লড়াই করতে করতে তার ঘোড়া যখন চিত হয়ে পড়ে গেল তখন সে বলেছিল যে ঘোড়ায় চড়ে ঘোড়ার মতো লড়াই করতে দাও আমি যেমন এক রাজা তুমি তেমনি মুসলমানদের তুমি নেতা তুমি রাজা তালে তোমার সাথে আমি পায়ে পায়ে দাডিয়ে দাঁড়িয়ে লড়াই চালাবো তা না অতএব আমাকে একটা ঘোড়া দাও সালাহউদ্দিন তাকে ঘোড়া দিয়েছিলেন ঘোড়ার পিঠে চড়ে দুই শাসক দুই দিক থেকে সম্মানের লড়াই করবে ঘোড়ায় চড়ে ঘোড়ায় একজন রাজা আর রাজার প্রতিপক্ষ হয়ে মারামারি করবে এই জন্য ঘোড়া চেয়ে নিয়েছিল যেমনি সালাহদিন আইউবে তাকে ঘোড়া দিয়েছিলেন ঘোড়ার যেমনি সবার হয়েছে সঙ্গে সঙ্গে একটা পটকন দিয়ে তাকে জমিনে ফেলে দিয়েছে দম করে যেমনি জমিনে পড়ে যাওয়া রেজিনাল বলছে তুমি জেনে বুঝে তুমি সব কিছু জেনে শুনে এ কাজ করলে যে তুমি আমাকে ভালো ঘোড়াটা দিতে পারলে না এমন একটা ঘোড়ার পিঠে তুমি আমাকে চড়ালে যে যে ঘোড়াটা কাউকে পিঠে বসতে দেয় না আছাড় মেরে ফেলে দিয়েছে তুমি এই ঘোড়াটা দিলে কেন সালাহউদ্দিন আয়ুবি বলেছিলেন আমি যে ঘোড়ার উপরে চড়ে আছি তা দিয়ে দেবো তোমায় এটা তোমার চলবে তো বলে হ্যাঁ তা দাও যেই ঘোড়া রেজিনাল্ডকে আছাড় মেরেছিল সেই ঘোড়ায় সালাহদিন সওয়ার হলেন এবং সালাহিন আইবি তার ঘোড়া তাকে দিলেন যে এতেই তুমি সবার হাও তাতে সবার হতে গেল তা আবার তাকে পটকে দিল জমিনে আবার আছাড় মেরে দিল এটা হয় কেন শেষের বেলা এদিক থেকে সালাহউদ্দিন আয়ুবি বলেছিলেন তোমার মতো বদতামিজ কাফিরকে যে আল্লাহকে বিশ্বাস করে না ए तो नोरा आल्ला जमिने थके आल्ला रुजी खाए अथच आल्ला के डेना आल्ला के चेने आल्ला के मान ना तुम्हें आल्लर सृष्टिर मानस मालाय आल्ला स्वयं सबा तो घृणा कर जीव जगत पर्ज तुम्हें घृणा कर तार प्रमाण हमारी तुम्हार सामने जो बीसा घोड़ा इने देवा প্রত্যেকটা ঘোড়া তোমাকে আছাড় মেরে জামিনে ফেলে দেবে কেন তুমি নাপাক তুমি আল্লাহকে বিশ্বাস করো না এবং আল্লাহ তোমাকে ভালোবাসে না আল্লাহর সৃষ্টি জীব এই সৃষ্টিগুলো তোমাকে পর্যন্ত ভালোবাসে না এটা ইতিহাসের কথা তাহলে এই কথাটাকে আমাকে এটা স্বীকৃতি দিতেই হবে যে আল্লাহ রাবুল আলমিনের কাছে কাফের যেমন ঘৃণিত তেমনি সারা জাহানের কাছে কাফের ঘৃণিত এরা কি করে ভোগ দখল করে খায়। এবং তা গোড়াতেই আমি বলেছি আল্লাহর আয়াত থেকে সুরা মহাম্মদ যে এরা গরু বাঁচলের মতো করে খায়। এরা লুটে পুটে খাই এরা গার জরে খায়, এদের খাওয়ার অধিকার নেই যেহেতু আল্লাহ রবুল আলমিনকে তারা মানে না কবি বলেছেন সৃষ্টিকে নয় স্রস ঠাকে দাও হৃদয়ে উচ্চাসন সুখ লুটাবে পায়ের তলায় লভ্যে সিংহাসন স্বর্গের চাবি ধরিয়ে তোমায় বলবে খোদা ঘর খোলো সৃষ্টিকে নয় স্রষ্টাকে স্রষ্টার সামনে আমাকে মাথা ঝুঁকাতে হবে সৃষ্টির সামনে মাথা ঝুঁকাবার কোনো যুক্তি আমার নেই ও যেমন মুখাপেক্ষী ও যেমন আল্লাহর এক একটি অনুগ্রহের দিকে তাকিয়ে থাকে তেমনি আমি আল্লাহরের এক একটি অনুগ্রহের দিকে তাকিয়াছি আমি যার কাছে দ্বারস্থ হয়েছি এর কাছে কিছু পাব বলে সে স্বয়ং হয়তো আর কাউরই দ্বারস্থ হয়ে আছে তাহলে যে ব্যক্তি স্বয়ং সম্পন্ন নয় অন্যের দ্বারস্থ হওয়ার জন্য অন্যের মুখাপেক্ষী হওয়ার জন্য সে প্রস্তুত তার কাছে গিয়ে যদি আমি আমার আর্জি জানাই যে তুমি এটা আমার করে দাও তাহলে এর মতো নামাক হারাম আর আল্লাহ দুনিয়াতে কে আছে এই জন্য রব্বুল আলামিন বলছেন খবরদার এটা যেন না হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানই জিন্দগি কাটাবার তৌফিক দান করেন এবং ইমানি জিন্দগি শেষ করে ইমানের হালাতে মরার তফফিক দেনা আলহামদুলিল্লাহ রব আলমিন এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন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 জয়েন্ট ড জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় যাদের শাসনের বেজেছে যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানানি শাসন শিখতে